সম্পর্ক ছেদের ঘোষণা করা হইল আল্লাহ এবং তাহার রাসুলের তরফ হইতে সেই সব মুসলিকদের সাথে তোমরা চুক্তি করিয়াছিলে যাহাদের সহী। অতএব তোমরা দেশে চারটি মাস আরো চলাফেরা করিয়া লও এবং জানিয়া রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করিতে পারিবে না আর এই যে আল্লাহ সত্য অমান্যকারীদের লাঞ্ছিত করিবে وَاَذَانُهُمْ مِنَ اللهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الأَكْبَرِ يَوْمَ الْحَجِّ الأَكْبَرِ أَنَّ اللهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ فَإِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بعذاب أليم মহান হজের দিনে আল্লাহ ও তাহার রাসুলের পক্ষ হইতে সমস্ত মানুষের প্রতি সাধারণ ঘোষণা এই যে আল্লাহ মুসরিকদের ব্যাপারে দায়িত্বমুক্ত এবং তাহার রাসুলও এখন যদি তোমরা তওবা করো তাহা হইলে তাহা তোমাদের জন্যই কল্যাণ কর আর যদি বিমুখ হও তাহা হইলে খুব ভালো করিয়া বুঝিয়া লও যে তোমরা আল্লাহকে দুর্বল করিতে অক্ষম আর হে নবী সত্য অমান্যকারী দিগকে কঠিন আজাবের সুসংবাদ দাও সেই সব মুসলিম ছাড়া যাহাদের সহিত তোমরা চুক্তি করিয়াছো পরে তাহারা সেই চুক্তি রক্ষা করার ব্যাপারে तुम्हारे सहित कर অতএব হারাম অতিবাহিত হইবে তখন মুসলিম দিগকে হত্যা করো যেখানেই তাহাদের পাও এবং তাহাদিগকে ধরো ঘেরাও করো এবং প্রতিটি ঘাটিতে তাহাদের সন্ধান লওয়ার জন্য দৃঢ়ভাবে বসিয়া থাকো অতঃপর তাহারা যদি তবা করে নামাজ কায়ে করে ও জাকাত দেয় তাহা হইলে তাহাদিগকে ছাড়িয়া দাও আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়লাহ কৌমুল उचितो प्रकृत बेपार कि এই মুসলিমদের জন্য আল্লাহ ও তাহার রাসুলের নিকট কোন ওয়াদা প্রতিশ্রুতি কি করিয়া সম্পন্ন হইতে পারে সেই লোকদের ছাড়া যাহাদের সহিত তোমরা মসজিদ হারামের নিকট সন্ধি চুক্তি করিয়াছিলে অতএব যতক্ষণ তাহারা তোমাদের শহীদ সঠিক ব্যবহার করিবে তোমরাও ততক্ষণ তাহাদের ব্যাপারে সঠিক পথে থাকিবে কেননা আল্লাহ তালা মুি লোকদের পছন্দ করেন কিন্তু ইহাদের ছাড়া অপরাপর মুসলিকদের সহিত কোনো ওয়াদা প্রতিশ্রুতি কীরুপে সম্পন্ন হইতে পারে যখন তাহাদের অবস্থা এই যে তাহারা তোমাদিগকে কাবু করিতে পারিলে তারা না তোমাদের ব্যাপারে কোন কোনো নিকটাত্মীয়তার খেল রাখে না কোনো চুক্তি প্রতিশ্রুতির দায় দায়িত্বের কথা মনে থাকে তাহারা নিজেদের মুখের দ্বারা তোমাদিগকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে কিন্তু তাহাদের হৃদয় তাহা অস্বীকার করে আর তাহাদের অধিকাংশই হইতেছে ফাঁসি তাহারা আল্লা আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করিয়াছে তারপর আল্লাহর পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছে খুব খারাপ কাজে ইহারা করিতেছিল কোন ইমানদার ব্যক্তির ব্যাপারে ইহারা না নিকোটা তার কোনো খেয়াল করে না কোন চুক্তির দায়িত্ব পালন করে অতিরিক্ত বাড়াবাড়ি সব সময় তাহাদের পক্ষ হইতেই হইয়াছে অতএব তাহারা এখন যদি তবা করে নামাজ কায়ে করে ও জাকাত দেয় তবে তাহারা তোমাদের দিনী ভাই লোকদের জন্য আমরা আমাদের আইন কানুন স্পষ্ট করিয়া বলিয়া দিতেছি ও পানো সব ছিল হুম আর যদি চুক্তি প্রতিশ্রুতি সম্পাদনের পর তাহারা নিজেদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দিনের উপর আক্রমণ চালাইতে শুরু করে তাহা হইলে কুফরের নেতৃবৃন্দদের বিরুদ্ধে লড়াই করো কেননা তাহাদের কসমের কোনো বিশ্বাস নাই সম্ভবত তাহারা বিরত হইবে তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে লড়াই করবে না যাহারা নিজেদের অঙ্গিকার ভঙ্গ করিতে অভ্যস্ত এবং যাহারা রাসুল দেশ হইতে বহিষ্কৃত করার সংকল্প করিয়াছিল ड़ सूचना की भय कर तुम्हरा जो मुमिन हो तब आल्लाहर लड़ाई करो आल्ला तुम्हारे हस्ते शिदान कर लांचित अमानित करहर बिुदे तोमिग के सहा कर संख्यक मुमिने हृदय के ठंडा और शीतल करीबलाभाइया दीबें जहाँ के चाहबें तबा कर तौफिको दान कर आल्ला सबकिछ এবং তিনি সুবি তুমি তোমরা কি মনে করিয়া লইয়াছ যে এমনি তোমাদিগকে ছাড়িয়ে দেওয়া হইবে तुमरा जा आल्ला से विषय पूर्ण अवहित रही মুসলিকদের ইহা কাজই নহে যে তাহারা আল্লাহর মসজিদসমূহের সমূহের খাদেম ও তত্ত্বাবধায়ক হইবে এমত অবস্থায় যে তারা নিজেরাই নিজেদের কুফরির পক্ষে সাক্ষ্য দিতেছে তাহাদের সব আমলিত বিনষ্ট ও বরবাদ হইয়া গিয়াছে আর জাহান নামে তাহাদের চিরকালী থাকিতে হইবে উল ইন চল্লাহর মসজিদের আবাদকারী তো সেই লোকেরাই হইতে পারে जकत छा क्यों करना सम्पर् आशा जाएारा सठी सोजा पथे चलि তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা ও তত্ত্বাবধায়ন করা সেই ব্যক্তির কাজের সমান মনে করিয়া লইয়াছ যে ইমানানি আছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি एवं प्राणान तो कर अल्लामी अल्लाहर निकट तु श्रेणी लोक एक और समान्य ही साधना कर सफल कम्बी তাহাদের জন্য সেখানে তাহারা চিরদিন থাকিবে আল্লাহর নিকট কাজের প্রতিফল দেওয়ার অফুরন্ত সামগ্রী রহিয়াছে চিবুম ইহন কুমিয় হব্বুফ্র ও ম চুম নি উল ইক হুম বলিমো হে ইমানদার লোকেরা নিজেদের পিতা ও ভাইকেও আপন বন্ধুরূপে গ্রহণ করিও না যদি তাহারা ইমান অপেক্ষা কুফর কে অধিক ভালোবাসি তোমাদের যে লোক এই ধরনের লোক বন্ধুরূপে গ্রহণ করিবে সেই জালিম হইবে চৌন কে নৌন হুম আহ ইলি কুমিল্লাহি রিহি হিচরদ্ হে নবী বল যদি তোমাদের পিতা তোমাদের ভাই तुम्हारे स्त्रीरा और तुम्हारे आत्मयन तुम सब धनमाल जहां तुम्हारा उपार्जन करो तुम घर जहाँ के तुम खुबी पचंद कर तुम्हारे निकट आल्लासुल आल्लर पथे चेष्टाधना करापेक्षा अदिकतर प्रिय है तापेक्षा करो जतक्षण ना आल्ला फैसला तुम्हारे सामने पेश करें আর আল্লাহ তো ফাসিক লোক দিগ কে কখনোই হেদায়ত করেন আল্লাহ ইতিপূর্বে অনেক ক্ষেত্রে তোমার দিগ কে সাহায্য করিয়াছেন এই তো হুনাইন যুদ্ধের দিন এই দিন তোমাদের সংখ্যা বিপুলতার অহমিকা ছিল কিন্তু উহা তোমাদের কোনো কাজেই আসে নাই জমিন উহার অসীম বিষাদতা সত্ত্বেও তোমাদের পক্ষে সংকীর্ণই হইয়া গিয়া ছিল। আর তোমরা পশ্চাদপসারণ করিয়া পালাইয়া গেলে অতঃপর আল্লাহ তাহার শান্তির অমীয় ধারা তাহার রাসুল এবং ইমানদার লোকদের উপর বর্ষণ করিলেন আর সেই বাহিনীও পাঠাইলেন যাহা তোমরা দেখিতে না। और सत्य दुश्मन दिग के दान कर सत्य बोधी होतेफल अतपर यह भाई शास्तिदान पर आल्ला जहाँ चान तबा करूज दान करें सत्यकथाई আল্লাহ বড়োই ক্ষমশীল এবং করুণাময়ীন ইশ্রী কু নো ফরবুল মসজিদ ও ইন খিফ তুমি ফগুল্লাহ মুন্ হকি হে ইমানদার ব্যক্তিগণ মুসলিম লোকেরা নাপাক পাক অতএব এই বৎসরের পরে তাহারা জানা মসজিদে হারামের নিকটও না আসিতে পারে তোমাদের যদি অভাব অনটনের ভয় হয় তাহা হইলে ইহা অসম্ভব নহে যে আল্লাহ চাহিলে তোমাদিগকে তিনি সিও অনুগ্রহে সম্পাদশালী করিয়া দিবেন আল্লাহ বস্তুতই সর্বজ্ঞ ও মহা মহাজ্ঞানী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 যুদ্ধকর আহলি কিতাবের সেই লোকদের বিরুদ্ধে যাহারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ইমান আনে না আর আল্লাহ ও তাহার রাসুল যাহা হারাম করিয়া দিয়েছেন উহাকে হারাম করে না এবং সত্য দিন ইসলামকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না যতক্ষণ না তাহারা নিজেদের হাতে জিজিয়া দিতে ও ছোট হইয়া থাকিতে প্রস্তুত হয় وقالت اليهود عزير بن الله وقالت النصار المسيح بن الله ذلك قولهم بأفواههم يطاهئون قول الذين كفروا من قابل قاتلهم الله أنا يؤفكون يهود را بولجي عزير اللار قطر اور عیسائي را بولجي موسی اللار قطر ইহা সম্পূর্ণ ভিত্তিহীন অমূলক কথা যাহা তাহারা নিজেদের মুখে উচ্চারণ করে সেই লোকদের দেখা দেখি যাহারা তাহাদের পূর্বে নিমজ্জিত হইয়াছিল আল্লাহর মার পড়ুক ইহাদের উপর ইহারা কোথা হইতে ধোকায় পড়িতেছে ইল্লা ইহারা আল্লাহকে বাদ দিয়া নিজেদের আলেম ও দরবেশ লোকদিগকে নিজেদের রব বানাইয়া লইয়াছে আর এইভাবে মরিয়াম পুত্র ঈশা কেও অথচ তাহাদিগকে এক্ষা ছাড়া আর কাহারই বন্দেগি ও দাসত্ব করিবার নির্দেশ দেওয়া হয় নাই সে আল্লাহ যিনি ছাড়া অপরকে হয়ে বন্দেগি পাইবার অধিকারী নহেন তিনি পাক পবিত্র এইসব মুসলিকে কথাবার্তা হইতে যাহা তাহারা বলে এই লোকেরা চাহে যে আল্লাহর জ্যোতিকে তাহারা নিজেদের ফুৎকার দ্বারা নেভাইয়া দিবে ज्योति के पूर्णता दान ना करोक पक्षे जतना जिन्ह रसुल के हेदायतर विधान और सत्य दिन सहकारे पाठाइया যেন উহাকে দিন জাতীয় সব জিনিসের উপরই বিজয় করিয়া দেন মুসলিমদের পক্ষে তাহা যতই অসহ্য ব্যাপারে হোক না কেন বাউতুল হে ইমানদার লোকেরা এই আহলি কিতাবের অধিকাংশ আলিম ও দরবেশের অবস্থা এই যে তারা জনগণের ধনমাল বাতিল ভক্ষণ করে এবং তাহাদিককে আল্লাহর পথ হইতে রাখে अति पीड़ा दायक आजबर सुब से जहाँ स्वर्ण और रोपित कर रखे आल्लर पथे खरच करना एक दिन अवश्य हिब्बे যখন এই স্বর্ণ ও রৌপ্যের উপর জাহান নামের আগুন উত্তপ্ত করা হইবে এবং পরে উহার দ্বারাই সেই লোকদের কপাল পার্শ্বদেশ ও পিঠে চিহ্ন দেওয়া হইবে ইহাই হইতেছে সেই সম্পদ যাহা তোমরা নিজেদের জন্য সঞ্চিত করিয়াছিলে নাও এখন তোমাদের সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيه انفسكم প্রকৃত কথা এই যে যখন হইতে আল্লাহ তালা আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন তখন হইতে তাহার নিকট মাসগুলির সংখ্যা লিপিবদ্ধ রহিয়াছে ১২টি। উহার মধ্যে চারটি মাস হারাম मासे संगे रही ইউ হিল্লু নহু আরিমু নু আলো হৃদরম সুরম জুই নহুম সুম্ল না হারম মসকে হলাল ও হলা মস্কে হারম করত जान यह आल्लर हराम मासगुलिर संख्या हराम हालाल हा जा खराब क्यागुली के, के, के खुबी चार्चक्यमय कर আর আল্লাহ সত্য অমান্যকারীদের কখনো হেদায় না চিদ্দুন হে ইমানদার লোকেরা তোমাদের কি হইযাচ্ছে তোমাদিগকে যখন আল্লাহর পথে বাহির হওয়ার নির্দেশ দেওয়া হইল তখন তোমরা জমিনকে আঁকড়াইয়া ধরিয়া থাকিলে তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করিয়া লইয়াছ ইহাই যদি হইয়া থাকে তাহা হইলে তোমাদের জানিয়া রাখা উচিত যে দুনিয়ার জীবনের এই সব উপকরণ পরকালে খুব সামান্যই পাওয়া যাইবে তোমরা যদি যুদ্ধের জন্য বাহির না হও তাহা হইলে তোমাদিগকে পীড়াদায়ক শাস্তি দান করা হইবে এবং তোমাদের স্থলে অপর কোন জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা হইবে আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না তিনি সর্ববিষয়ের শক্তির আধার ইহু ফ্লাহ ফকদর ইহুল্লীন কে ফি ইজ হুম ফিল ইম ফিলি ইনহ ন তোমরা যদি নবীর সাহায্য না করো তাহা হইলে সে জন্য কোনোয়া নাই আল্লাহ সেই সময়ও তাহার সাহায্য করিয়াছেন যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়া দিয়াছিল যখন সে মাত্র দুইজনের মধ্যে দ্বিতীয় ছিল যখন তাহারা দুইজন গুহায় অবস্থান করতেছিল যখন সে তাহার সঙ্গীকে বলিতেছিল চিন্তাভাবনা করিও না আল্লাহ আমাদের সঙ্গে রহিয়াছেন তখন আল্লাহ তাহার প্রতি মনের গভীর প্রশান্তি নাজিল করিলেন এবং তাহার সাহায্য করিলেন এমন সব সৈন্যবাহিনীর দ্বারা যাহারা তোমাদের দৃষ্টিগোচর হইত না এবং কাফিরদের কথাকে নিচু করিয়া দিলেন आल्ला कथा तो सर्वोच्च रही आल्लाइलन बड़ शक्ति सुज्ञ और विवेचकुम् तुमरा बाहर हा पड़ो हल्का भाव किंबा भा भारी भारक्रान्त हर जिहद करो आल्लार पथे নিজেদের মান ও নিজেদের জান প্রাণ সঙ্গে ইহা তোমাদের জন্য কল্যাণময় যদি তোমরা জানো ইউলিম হে নবী ফায়দা যদি সহজলভ্য হইত ও সফর হইত সহজ ও সুগম সচ্ছন্দ তবে তাহারা অবশ্যই তোমার পিছনে চলিতে প্রস্তুত হইতো। কিন্তু তাহাদের পক্ষে এই পথ তো বড়ই কঠিন ও দুর্গম হইয়া পড়িয়াছে এখন তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলিবে আমরা যদি চলিতেই পারিতাম তাহা হইলে নিশ্চয় তোমাদের সহিত যাইতাম আসলে তাহারা নিজেরা নিজেদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিতেছে আল্লাহ খুব ভালোভাবেই জানেন যে তাহারা মিথ্যাবাদী হে নবী আল্লাহ তোমাকে মাফ করুন তুমি কেন এই লোক অবসর দিলে তাহা হইলে তোমার নিকট সুস্পষ্ট রূপে প্রমাণিত হইত যে কোন লোকেরা সত্যবাদী আর সেই সঙ্গে মিথ্যাবাদী দিগকেও তুমি চিনিয়া লইতে পারিতে لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الاخر يجاهدوا باموالهم وانفسهم والله عليم بالمتقين ج하라 আন্তরিকতা সহকারে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ईमानदार তাহরা তো কখনোই তোমার নিকট আবেদন করিবে না যে জানমাল সহ জিহাদ করার দায়িত্ব হইতে তাহাদীককে স্বীকৃতি দেওয়া হোক আল্লাহ মুত্তাকি লোকদের ভালো করিয়াই জানেন এইরূপ কোনো আবেদন কেবল তাহারাই করিতে পারে যাহারা আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ইমানদার নহে তাহাদের মনে সন্দেহ রহিয়াছে আর তাহারা নিজেদেরই সন্দেহের আবর্তে পড়িয়া ঘুরপাক খাইতেছে তাহাদের বাহির হওয়ার ইচ্ছা যদি সত্যই থাকিত তবে তাহারা সেই জন্য কিছু প্রস্তুতি অবশ্যই গ্রহণ করিত কিন্তু তাহাদের সংকল্পবদ্ধ হওয়াই আল্লাহর পছন্দ নহে এই জন্য আল্লাহ তাহাদিগকে অবসাদগ্রস্ত এবং বলিয়া দিয়াছেন যে বসিয়া থাকো বসিয়া থাকা অন্যান্য লোকদের সহিত তাহারা যদি তোমাদের সঙ্গে বাহির হইত তাহা হইলে তোমাদের মধ্যে দোস্তুটি ছাড়া আর কিছুই বাড়াইয়া দিত না তাহারা তোমাদের মধ্যে ফিটনেস সৃষ্টির জন্য পূর্ণ উদ্যমে চেষ্টা করিত আর তোমাদের অবস্থা এই যে তাহাদের কথা মনোযোগ দিয়ে শুনিবার মতো অনেক লোকই তোমাদের মধ্যে রহিয়াছে আল্লাহ এই জালিমদের খুব ভালো করিয়াই জানেন ইহার পূর্বেও এই লোকেরা ফিতনাস সৃষ্টির জন্য বহু চেষ্টা করিয়াছে এবং তোমাকে ব্যর্থ করার জন্য ইহারা সকল রকম চেষ্টা যত্ন বারবার ঘুরাইয়া ফিরাইয়া করিয়াছে এত সত্ত্বেও তাহাদের মর্জির সম্পূর্ণ বিরুদ্ধে সত্য আসিল আর আল্লাহ কাজ সম্পন্ন হইল তাহাদের মধ্যে এমন লোক আছে যাহারা বলে আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলিবেন না শুনিয়া রাখো ইহারা তো ফিটনার মধ্যেই পড়িয়া রহিয়াছে আর জাহান নাম এই কাপ তোমাদের ভালো হইলে তাহাদের দুঃখ হয় আর তোমাদের উপর কোনো বিপদ ঘনীভূত হইয়া আসিলে উহারা মুক্ত খুশির সঙ্গে প্রত্যাবর্তন করে भरा आगे बेपार ठीक ठाक करह देखे बोल भलो किंबा मंद किचना शुद्ध ताहै जहाँ जन लिखिया दिए আল্লাহ আমাদের মনির মুরুব্বী ও আশ্রয় আর লোকদের তাহারি উপর ভরসা করা উচিত তাহাদিগকে বলো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করিতেছ তাহা দুইটি ভালোর মধ্যে একটি ছাড়া আর কি আর আমরা তোমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় রহিয়াছি তাহা এই যে আল্লাহ নিজেই তোমাদের শাস্তি দিবেন না আমাদেরই হাতে শাস্তি দেওয়াইবেন যাহাই হোক এখন তোমরাও অপেক্ষা করো আর আমরাও তোমাদের সাথে অপেক্ষমান রহিলাম তাহাদিগকে বলো তোমরা নিজেদের ধনমাল মনের ইচ্ছা ও আগ্রহ সহকারে খরচ করো কিংবা অসন্তুষ্টির সহিত যাহাই হোক তাহা কবুল করা হইবে না কেননা তোমরা হইতেছ ফাঁসিক وَم مَنَعَهُم ن تُقَُ مِنهُم نفَاتُهُم إلَّأََّهُم كَفَو بالِلَّهِ وَبِاصলে وَلا يأتُونََّلَ تَ إلَّ وَهُم كُس وَلا يُم فقون إ وَهُم كুন তাহাদের দেওয়া ধন্মাল কবুল না হর কারণ ইহা ছাড়া আর কিছু নহে যে। তাহারা আল্লাহ ও से अवसाद ग्रस्त अवस्थायर पथेरा धनमाल व्यय बटे किन्तु कोष और अनिच्छा सहकारी कला दुनिया जीवने आज निक्षेप करबान कर तबा करीबे सत्य के अस्वीकार कर তাহারা নামে কসম আশ্রয় লওয়ার মতো কোনো স্থান যদি পায় কিংবা কোন গুহা অথবা ঢুকিয়া বসিবার মতো কোনো জায়গা তাহা হইলে তাহারা সেখানে গিয়া লুকাইয়া থাকিবে হে নবী ইহাদের কোন কোনো লোক সৎকাবণ্টনের ব্যাপারে তোমার নিকট নানা আপত্তি জানা এই মাল সম্পদ হইতে তাহাদিগকে কিছু দেওয়া হইলে তাহারা খুবই খুশি হইয়া যায় खूब असंतुष्ट हड़ेुब कतईना भलो हईत जदि अल्लाह और रसुलहदिग के जहाँ किचुआ তাহা পাইয় তাহারা খুশি থাকিত এবং দিবেন এবং তাহার প্রতি অনুগ্রহ করিবেন আমরা আল্লাহ দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছি এই ফকির ও মিসকিনদের জন্য আর তাহাদের জন্য যারা সদকা সংক্রান্ত কাজে নিযুক্ত তাদের জন্য যাহাদের মন করা উদ্দেশ্য সেই সঙ্গে ইহা গলদেশের মুক্তিদানে ঋণগ্রস্তদের সাহায্যে আল্লাহর পথে সাফিরদের কল্যাণে ব্যয় করার জন্য ইহা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞ ও সুবিবেচক ইহাদের মধ্যে কিছু লোক আছে যাহারা নিজেদের কথাবার্তা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে যে এই ব্যক্তি বড় কান কথা শুনে বলো তিনি তো তোমাদেরই ভালোর জন্য এরূপ করেন আল্লাহর প্রতি তিনি ইমান রাখেন এবং ইমানদার লোকদের প্রতি বিশ্বাস রাখেন তিনি তাহাদের জন্য রহমতের পূর্ণ প্রতীক যাহারা তোমাদের মধ্যে ইমানদার বস্তুত যাহারা আল্লাহর রাসুলকে কষ্ট দেয় তাহাদের জন্য অতি পীড়াদায়ক আজাব রহিয়াছে ইহারা তোমাদের সামনে আল্লাহ নামে কসম করে যেন তোমাদিগকে সন্তুষ্ট করতে পারে অথচ তাহারা যদি ইমানদার হইয়া থাকে তবে আল্লাহ ও তাহার রাসুল এজন্য বেশি অধিকারী যে তাহারা তাহাদিগকে সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করিবে لم يعلموا أنه من يحادد الله ورسوله فأنا له نار جهنم خانداً فيها ذلك الخزي العظيم تهارا كي جاننا جي جي بيكتي الله و تهار رسول شويت مقابلہ کري تهارا جنو دو جوخر آغن روحيات چه جهانا تهارا چيرو دن تھاكي بے آر ايها এই মুনাফিকরা ভয় পায় যে তাহাদের সম্পর্কে এমন কোন সুরা যেন নাজিল না হয় যাহা তাহাদের মনের গোপন কথা প্রকাশ করিয়া দিবে হে নবী তাহাদের কোকে আচ্ছা खूब करा विद्रुप करो आल्लावश्यु जिज्ञासा करो तुम्हारा किधर कथबार्ता तबारा संगे संगे बोलिया हासी तमशा और मन मतान कथा बार्ता की आल्लाहार आया रसुलर बेपारे এখন টালবাহা করিও না তোমরা ইমান গ্রহণের পর কুফলি করিয়াছ আমরা যদি তোমাদের মধ্য হইতে এক লোকদের ক্ষমাও করিয়া দেই তাহা হইলে অন্যান্যদের তো আমরা অবশ্যই শাস্তি দান করিব কেননা তাহারা তো অপরাধী المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون منافق قروش و منافق ناري شكولئي پرش پر شمو بابا بان تارا এবং ভালো ও ন্যায় কাজ হইতে বিরত রাখে এবং কল্যাণ কাজ হইতে নিজেদের হস্ত ফিরাইয়া রাখে ইহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ তাহাদিগকে ভুলিয়া গিয়াছেন এই মুনাফিকরা নিঃসন্দেহে ফাঁসি এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ আল্লাহতালা দুজোখের আগুনের ওয়াদা করিয়াছেন যেখানে তাহারা চিরদিন থাকিবে ওহাই তাহাদের জন্য উপযুক্ত তাহাদের উপর আল্লাহর অভিসম্পাদ এবং তাহাদের জন্য রহিয়াছে চিরস্থায়ী আজাব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 তোমাদের হাব ভাব ঠিক তাহাই যাহা তোমাদের পূর্ববর্তীদের ছিল তাহারা বরং তোমাদের চেয়েও বেশি পরাক্রমশালী ও অধিক ধনমাল ও সন্তান সন্ততির অধিকারী ছিল ইহার কারণে তাহারা দুনিয়ায় নিজেদের অংশের মজা লুটিয়া লইয়াছে তোমরাও নিজেদের ভাগের স্বাদ তেমনিভাবে লুটিয়া লইয়াছো যেমন তাহারা লুটিয়া লইয়াছিল আর সেই ধরনের তর্ক বিতর্কে তোমরাও লিপ্ত হইয়াছো যে ধরনের বিতর্কে তাহারা লিপ্ত হইয়াছিল অতএব তাহাদের পরিণাম এই হইল যে দুনিয়া ও আখিরাতে তাহাদের যাবতীয় কাজকর্ম নিষ্ফল হইয়া গেল এবং তাহারাই এখন ক্ষতিগ্রস্ত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 এই লোকদের নিকট কি ইহাদের পূর্ববর্তীদের ইতিহাস পৌঁছায় নাই নুহের লোকজন আদ ও সামুদ সম্প্রদায় ইব্রাহিমের সময়কার লোক মাদিয়ানবাসী আর যেসব জনপদ উটাইয়া ফেলা হইয়াছে তাহাদের রাসুল তাহাদের নিকট স্পষ্টতর নিদর্শন সমূহ লইয়া আসিয়াছে অতঃপর ইহা আল্লাহরই কাজ ছিল না যে তিনি তাহাদের উপর জুলুম করিবেন তারা নিজেরাই বরং নিজেদের উপর জুলুমকারী হইয়াছিল وَالْمُؤّنونَ وَْمُؤِنَا تُبععْضُهُم أَْليا أُضَام يَأْمرونَ بِمَعْرُوفِ وَيَنهونَ المُوكَرِ وَيقمونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّك وَيُؤْتونَ الزَّكةَ وَيُطعونَ اللهَّه وَاصُلَ أُلائِكَ سَْرحَهُم اللهَّ إِ اللهَّ ععَزيزٌ মুমিন পুরুষ ও মুমিন নারী ইহারা পরস্পরের বন্ধু সাথী ও শুভাকাঙ্ক্ষী তাহারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয় সব অন্যায় পাপ কাজ হইতে বিরত রাখে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করে ইহারা এমন লোক যাহাদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই নাজির হইবে নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী সুবিজ্ঞ ও জ্ঞানী এই মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহ রুয়াদা এই যে তিনি তাহাদিগকে এমন বাগবাগিচা দান করিবেন যাহার নিম্ন দেশে ধারা প্রবাহমান এবং তাহারা সেখানে চিরদিন থাকিবে এই সবুজ ও শ্যামল বাগিচায় তাহাদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন বসবাসের স্থান থাকিবে আর সবচেয়ে বড় কথা এই যে তাহারা আল্লাহর সন্তোষ লাভ করিবে ইহাই হইতেছে সবচেয়ে বড় সাফল্য হে নবী কাফির ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করো এবং তাহাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করো শেষ পর্যন্ত তাহাদের পরিণতি হইতেছে যাহার নাম আর তাহা অত্যন্ত নিকৃষ্ট স্থান يَحْلِفونَ للِلهِنَا قالوا وَلَقَد قالوا كلمَةَ الْكُفررِ وَكَغَروا بعدَ إسلامامِهِم وَهَمّ وَهم دِما نَم يَنَالوا وَما نَقَمُوا إِلَّا أَن أأَغْنَاهُم اللههُ وَاصُُهُ م يفَضلِ فَإتُ ب يَكُ خَييرًا لَهُم وَإةَ وََّْ يُعَّنُهُم وَهُ عَذاابًا أَلمًا فيِي الدُّنْياَا والل এই লোকেরা আল্লাহর নামে কসম করিয়া বলে যে তাহারা সেই কথা বলে নাই অথচ তাহারা নিশ্চয়ই সেই কুফরি কথা বলিয়াছে তাহারা ইসলাম গ্রহণের পর কুফরিয়া অবলম্বন করিয়াছে আর তাহারা এমন বিষয়ে সংকল্প করিয়াছে যাহা তাহারা কার্যকর করিতে পারে নাই তাহাদের এই সকল ক্রোধ কেবল এই কারণেই যে আল্লাহ ও তাহার রাসদুল সীয় অনুগ্রহে তাহাদিগকে সচ্ছল ও ধনশান করিয়া দিয়াছেন এখন যদি তাহারা নিজেদের এই আচরণ হইতে ফিরিয়া আসে তবে তাহাদের পক্ষেই ভালো অন্যথায় আল্লাহ তাহাদিগকে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি দান করিবেন দুনিয়ায় এবং আখিরাতেও ইহারা দুনিয়ায় নিজেদের কোনো সমর্থক ও সাহায্যকারী পাইবেন না ইহাদের মধ্যে কিছু লোক এমনও রহিয়াছে যাহারা আল্লাহর নিকট ওয়াদা করিয়াছিল যে তিনি যদি তাহার অনুগ্রহ দানে আমাদিগকে ধন্য করেন তবে আমরা দান খয়রাত করিব ও নেকলোক হইয়া থাকিব কিন্তু আল্লা যখন নিজের অনুগ্রহে তাহাদিগকে ধনশালী বানাইয়া দিলেন তখন তাহারা কার্পণ্য করিতে শুরু করিল এবং নিজেদের ওয়াদা পালন হইতে এমন ভাবে ফিরিয়া গেল যে তাহাদের মনে এইজন্য একটু ভয় হইল না ফল এই দাঁড়াইল যে তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যাহা তাহারা আল্লাহর সাথে করিয়াছিল এবং এই মিথ্যার কারণে যাহা তাহারা বলিতে অভ্যস্ত ছিল আল্লাহ তাহাদের দিলে মুনাফি বদ্ধমূল করিয়া দিলেন ইহা তাহার দরবারে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত কখনো তাহাদের ছাড়িয়া যাইবে না ইহারা কি জানে না যে আল্লাহ তাহাদের গোপন তথ্য এবং তাহাদের কথা পর্যন্ত সব কিছু জানেন এবং তিনি সকল অদৃশ্য বিষয় সম্পর্কেও পূর্ণ অবহিত যাহারা আন্তরিক সন্তোষ ও আগ্রহের সহিত দানকারী ইমানদার লোকদের আর্থিক ত্যাগ শিকার সম্পর্কে বিদ্রুপাত্মক কথা বলে এবং তাহাদিগকে ঠাট্টা করে যাহাদের নিকট কেবল তাহা আছে যাহা নিজেদের অপরিসীম কষ্ট সহ্য করিয়াই দান করে তাহাদের প্রতি বিদ্রুপকারীদের সম্পর্কে আল্লাহ বিদ্রুপ করেন এবং তাহাদের জন্য সর্বাধিক শাস্তি রহিয়াছে হে নবী তুমি এই লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাই করো তুমি যদি সত্তর বারো তাহাদিগকে ক্ষমা করিয়ে দেওয়ার জন্য আবেদন করো তবুও আল্লাহ তাহাদিগকে কখনো মাফ করিবেন না কেন না তাহারা আল্লাহ ও তাহার রাসুলের সহিত কুফুরি করিয়াছে আর আল্লাহ ফাসিক লোকদিগকে কখনো নাজাতের পথ দেখান না فارح المخلفون بمقعدهم خلاف رسول الله وكره ان يجاهدوا باموالهم وانفسهم وكره ان يجاهدوا باموالهم وانفسهم في سبيل الله وقالوا تنفر في الحر قلنا رجهن ما اشد حر لو كانوا يفقهون জাহাদিগোকে পিছনে থাকিয়া যাওয়ার অনুমতি দেওয়া হইয়াছিল তাহারা আল্লাহর রাস্তুলের সঙ্গে না যাওয়ার ও ঘরে বসিয়া থাকিতে পারার দরুণ খুব আনন্দ লাভ করিল এবং আল্লাহর পথে যানমাল দ্বারা জিহাদ করা তাহাদের সহ্য হইল না তাহারা লোকদিগকে বলিল যে এই কঠিন গরমে বাহিরে যাইও না তাহাদিগকে বলো যে জাহান নামের আগুন তো ইহা অপেক্ষাও অধিক গরম হায় ইহাদের যদি একটুও চেতনা হইত কেন এখন তাহাদের উচিত কম হাসা ও বেশি মানে কাঁদা কেননা তাহারা যে পাপ কামাই করিতেছিল উহার শাস্তি ইহাই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 আল্লাহ যদি ইহাদের মধ্যে তোমাদিগকে ফিরাইয়া আনেন এবং ভবিষ্যতে ইহাদের কোন লোকসমষ্টি জিহাদে বাহির হওয়ার জন্য তোমাদের নিকট অনুমতি চাহে তবে পরিষ্কার দিবে যে এখন তোমরা আমার সাথে কিছুতে যাইতে পারিবে না না আমার সঙ্গে মিলিয়া তোমরা লড়াই করিতে পারিবে পূর্বে তোমরা বসিয়া থাকাকেই পছন্দ করিয়া লইয়াছিলে সুতরাং এখন ঘরে উপবেশনকারীদের সহিত বসিয়া থাকো আর ভবিষ্যতে তাহাদের কোন লোক মরিয়া গেলে তাহার জানাজাও তুমি কখনোই পড়িবে না তাহার কবরের পাশে কখনো দাঁড়াইবে না কেননা তাহারা আল্লাহ ও তাহার রাস্তার সহিত কুফরি করিয়াছে আর তাহারা মরিয়াছে এমন অবস্থায় যে তাহারা কাফিরে হুম তাহাদের ধন মালের প্রাচুর্য ও সন্তান সংখ্যার আধিক্য যেন তোমাদিগকে ধোকায় না ফেলে আল্লাহ তো ইচ্ছাই করিয়াছেন যে এই মাল ও সন্তানের দ্বারা তাহাদিগকে दुनियाई शासिदान कर मानिया चलो रसुलर सहित मिलिया युद्ध कर जखनी कथा लइया आयात नाजिल हईया তোমরা দেখিয়াছ যে তাহাদের মধ্যে শুরু করিয়াছে যেহাদের শরিক হওয়ার দায়িত্ব হইতে তাহাদিগকে নিষ্কৃতি দান করা হোক আর তাহারা বলিয়াছে যে আমাদের ছাড়িয়া দিন আমরা উপবেশনকারীদের সঙ্গে বসিয়া থাকিব তাহারা ঘরে বসিয়া থাকা লোকদের মধ্যে সামিল হওয়াকে পছন্দ করিয়াছে এবং তাহাদের দিলের উপর মোহর লাগায়া দেওয়া হইয়াছে এইজন্য এখন তাহাদের বুদ্ধিতে কিছুই আসেনা ইয় পক্ষান্তরে রাসুল এবং তাহার প্রতি ইমানদার লোকেরা নিজেদের যান ও মাল দ্বারা জিহাদ করিয়াছে এখন তো সমস্ত রকমের কল্যাণ কেবল তাহাদের জন্য আর তাহারা কল্যাণ লাভে সফল হইবে আল্লাহ তাহাদের জন্য এমন উদ্যান রচনা করিয়া রাখিয়াছেন যাহার নিচইতে নদ নদী সতত প্রবাহ সেখানে তাহারা চিরদিন থাকিবে আর ইহা বস্তুত বিরাট সাফল্য বেদুইন আরবদের মধ্যে হইতেও অনেক লোক আসিয়া ওজোর প্রকাশ করিল যেন তাহাদিগকেও পিছনে থাকিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয় এইভাবে বসিয়া থাকিল সেই সব লোক যাহারা আল্লাহ এবং তাহার রাসুলের নিকট ইমানের মিথ্যা বাদা করিয়াছিল এই বেদুইনদের মধ্যে হইতে যেসব লোক কুফরের নীতি গ্রহণ করিয়াছে অতি শীঘ্রই তাহারা মর্মান্তিক আজাবে নিমজ্জিত হইবে দুর্বল ও পীড়িত লোক আর যাহারা জিহাদের শরীর খাওয়ার সম্বল পায় না हरा पीछे थकिया जाए तबादे को दोष नाई जदिताहारा खालेज मने आल्ला रसुलर अनुगत है यह धरण लोकदेश सम्पर्केरूप अभिजोग कर अवकाश नाई आल्ला क्षमासील और दयावान অনুরূপ ভাবে তাহাদের সম্পর্কেও আপত্তি করার কিছু নাই যাহারা নিজেরা আসিয়া তোমার নিকট যানবাহনের ব্যবস্থা করিয়া দিবার জন্য আবেদন করিয়াছিল আর যখন তুমি বলিলে যে আমি তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করিতে পারি না তখন তাহারা বাধ্য হইয়া ফিরিয়া গেল সেই সময় অবস্থা এই ছিল যে তাহাদের চক্ষু হইতে অস্ত্র প্রবাহিত হইতেছিল তাহাদের বড় মনোকষ্ট ছিল এই কারণে যে নিজেদের ব্যয়ে জিহাদে শরিক হওয়ার সামর্থ্য তাহাদের নাই إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَسْتَأْذِنُونَكَ وَهُمْ أَغْنِيَاءَ رَضُوا بِأَنْ يَكُونُوا مَعَ الْخَوَالِكَ وَطَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ اوشو او بھی جوگ تاہا در بھی ردد جاہارا دھانسام پا در ادھیکاری حوا شدتے ہو تمہارننی کر তাহারা ঘরে উপবেশনকারীদের মধ্যে সামিল হওয়াকেই পছন্দ করিয়া লইল আর আল্লাহ তাহাদের মনের উপর মোহর অঙ্কিত করিয়া দিয়াছেন এই এখন তাহারা কিছুই জানে না ইলু ইচ দি কিনা ইউনুকুমা কুচুচ ন তোমরা যখন ফিরিয়া আসিয়া তাহাদের নিকট পৌঁছিবে তখন ইহারা নানা ওজোর পেশ করিবে কিন্তু তোমরা যেন স্পষ্ট বলিয়া দাও যে ওজরের বাহানা করিও না আমরা তোমাদের কোন কথায় বিশ্বাস করি না আল্লাহ আমাদিগকে তোমাদের অবস্থা বলিয়া দিয়েছেন। এখন আল্লাহ এবং তাহার রাসুল তোমাদের কর্মধারা দেখিবেন পরে তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তিত হইবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন তিনি তোমাদিগকে বলিয়া দিবেন তোমরা কি কি করিতেছিলে কেন তোমরা ফিরিয়া আসিলে ইহারা তোমাদের নিকট আসিয়া কষ্ট করিবে যেন তোমরা তাহাদের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লো তাহা হইলে তোমরা অবশ্যই তাহাদের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লইবে কেননা ইহা একটি কদর্য জিনিস আর তাহাদের আসল হইতেছে যাহান নাম যাহা তাহাদের উপার্জনের বিনিময়ে তাহাদের ভাগ্যে জুটিবে ই ইহারা তোমাদের সামনে কসম খাইবে যেন তোমরা তাহাদের প্রতি সন্তুষ্ট থাকো অথচ তোমরা তাহাদের প্রতি সন্তুষ্ট হইলেও अल्लाह किचुते ही एहनो फसिकर प्रति सन्तुष्ट हईबे बेदईन आरबरा कुफर और मुनाफिकी ते अत्यंत शक्त बेपारे इ्भवना बसी से आईन सम्पर्क अज्ञ थकिया जाए जहाँ अल्लाह तला नाजिल कर सब किचक बेदईन मध्य एम लोक रही যাহারা আল্লাহর পথে কিছু খরচ করিলে ও নিজেদের উপর জোরপূর্বক চাপানো খাজনার মতো মনে করে আর তোমাদের ব্যাপারে কালের আবর্তনের অপেক্ষা করিতেছে অথচ কালের আবর্তন তাহাদের নিজেদেরই উপর চাপিয়া রহিয়াছে আর আল্লাহ সবকিছু শুনেন ও সব কিছু জানেন ইহ কুর্দুল সুদ খিরুহম উল্লাহু ফিরহনচি ইন্লাহ রহিম এই মরুচারি বেদের মধ্যে এমনও কিছু লোক রহিয়াছে যাহারা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে আর যাহা কিছু খরচ করে উহাকে আল্লাহর নৈকট্য লাভের এবং রাসুলের দিক হইতে রহমতের দোয়া লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করে হ্যাঁ তাহা অবশ্যই তাহাদের জন্য নৈকট্য লাভের মাধ্যম এবং আল্লাহ নিশ্চয়ই তাহাদিগকে নিজের রহমতের মধ্যে দাখিল করিবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়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 সর্বপ্রথম ইমানের দাওয়াত কবুল করার জন্য অগ্রসর হইয়াছিল এবং যাহারা পরে নিতান্ত শততার সহিত তাহাদের পিছনে পিছনে আসিয়াছিল আল্লাহ তাহাদের প্রতি রাজি ও সন্তুষ্ট হইলেন এবং তাহারাও আল্লাহর প্রতি রাজি ও সন্তুষ্ট হইল আল্লাহ তাহাদের জন্য এমন উদ্যান রচনা করিয়া রাখিয়াছেন যাহার নিম্ন দেশে ঝর্ণাধারা শতত প্রবাহমান আর তাহারা চিরদিন সেখানে থাকিবে বস্তু তো ইহাই বিরাট সাফল্য ইন্ন তোমাদের চতুর্দিকে যেসব মরুচারী থাকিত তাহাদের মধ্যে রহিয়াছে বহু সংখ্যক মুনাফি এইভাবে মদিনার বাসিন্দাদের মধ্যেও যে মুনাফিক রে তাহারা মুনাফিকিতে পাকাপোক্ত হইয়াছে তোমরা তাহাদিগকে জানো না আমরা জানি সেই দিন দূরে নহে যখন আমরা তাহাদিগকে দ্বিগুণ শাস্তি দিব পরে তাহাদিগকে অধিক বড় শাস্তির জন্য ফিরাইয়া আনা হইবে আরো কিছু লোক আছে যাহারা নিজেদের অপরাধ স্বীকার করিয়া লইয়াছে তাহাদের আমল মিশ্রিত ধরনের কিছু ভালো আর কিছু মন্দ অসম্ভ নহে যে আল্লাহ তাহাদের প্রতি আবার অনুগ্রহশীল হইবে কেননা তিনি ক্ষমা ও করুণাময়ালিহী হে নবী তুমি তাহাদের ধনমাল হইতে সদগা লইয়া के पाक पवित्र करो दिग के अग्रसर कर दुआ करो क्यों तुम्हारोआर सबकिछ सुनें और তাহারা কি জানে না যে তিনি আল্লাহ যিনি তাহার বান্দাদের তবুল করেন এবং তাহাদের দান খয় গ্রহণ করেন আরো এই যে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান হে নবী এই লোকদিগকে বলো যে তোমরা আমল করো। আল্লাহ তাহার রাসুল এবং মুমিনগঞ্জ সকলেই লক্ষ্য করিবে যে এখন তোমাদের কর্মনীতি রূপ হয় অতঃপর তোমাদিগকে তাহার দিকে ফিরাইয়া নেওয়া হইবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন এবং তিনি তোমাদিগকে জানাইয়া দিবেন তোমরা কি সব কাজ করিতে ছিলে। আলাইহিম কিছু লোক আরো আছে যাহাদের ব্যাপারটি এখনো আল্লাহ ফয়সলার অপেক্ষায় আছে। তিনি ইচ্ছা করিলে তাহাদিগকে শাস্তি দিবেন আর চাহিলে তাহাদের প্রতি আবার অনুগ্রহ প্রদর্শন করিবেন আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বড় বিজ্ঞ ও জ্ঞানে ইন ইস ও ইন্ হুম কিছু লোক আরো আছে যাহারা একটি মসজিদ বানাই আছে এই উদ্দেশ্য যে ক্ষতিগ্রস্ত করিবে এবং কুফরি করিবে ও ইমানদার লোকদের মধ্যে বিরোধ ও ঐক্যে ভাঙন সৃষ্টি করিবে আর সেই ব্যক্তির জন্য ঘাটি বানাইবে যে লোক ইতিপূর্বে আল্লাহ ও তাহার রাসুলের বিরুদ্ধে লড়াই শুরু করিয়াছে তাহারা অবশ্যই কসম খাইয়া বলিবে যে কল্যাণ সাধন ছাড়া আমাদের তো আর কোনো ইচ্ছা ছিল না কিন্তু আল্লাহ সাক্ষী যে তাহারা নিঃসন্দেহে মিথ্যেবাদী তুমি কোশ্চিন কালেও সেই ঘরে দাঁড়াইবে না যে মসজিদ প্রথম দিন হইতে তাকোয়ার ভিত্তিতে কায়েম করা হইয়াছে তাহাই এই জন্য সর্বাধিক উপযুক্ত যে তুমি সেখানে দাঁড়াইবে ইহাতে এমন সব লোক রহিয়াছে যাহারা পাক ও পবিত্র থাকা পছন্দ করে আর আল্লাহরও পছন্দ হইতেছে এই সব পবিত্রতা অবলম্বনকারী লোক فَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَنْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَىٰ جُرُفِ النهَارٍ فَنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمٍ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ تُمِكِ مُنَكَرُوا اُتَّم مَنُسْكِسَئِ যে নিজের ইমারতের ভিত্তি আল্লাহর ভয় ও তাহার সন্তোষ কামানার উপর স্থাপন করিয়াছে না সে যে তাহার ইমারত স্থাপন করিয়াছে একটি প্রান্তরের অন্তঃসার শূন্য স্থিতিহীন বেলাভূমির উপর এবং সে তাহালইয়া সোজা জাহান নামের অগ্নিগরে পতিত হইল এইরূপ জালিম লোক দিগকে তো আল্লাহ কখনোই সঠিক পথ দেখান না এই ইমারতটি যাহা তাহারা নির্মাণ করিয়াছে সবসময় তাহাদের মনে অবিশ্বাসের বীজ হইয়া থাকিবে একটিমাত্র উপায় ছাড়া এই যে তাহাদের হৃদয়টা টুকরা টুকরা হইয়া যাইবে الله شرب بيشوي خبر لكن تين شبق وبد ما إن الله اشترى من المؤمنين أنفسهم وأنوالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن প্রকৃত কথা এই যে আল্লাহ তালা মুমিন্ নিকট হইতে তাহাদের মন প্রাণ এবং তাহাদের ধনমাল জান্নাতের বিনিময়ে খরিদ করিয়া লইয়াছেন তাহারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে তাহাদের প্রতি আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা আছে তওরাব ইনজিল ও কুরআ আর আল্লাহর অপেক্ষা নিজের ওয়াদা বেশি পূরণকারী আর কে আছে অতএব তোমরা সন্তুষ্ট হও তোমাদের এই ক্রয় বিক্রয়ের দরুন যাহা তোমরা আল্লাহর সহিত সম্পন্ন করিয়াছ ইহাই সবচেয়ে বড় সাফল্য ইহ নোদারু ফি নুনা নিহা ফি নি দিল্লা ও আল্লাহর দিকে বার বার প্রত্যাবর্তন কারি তাহার বন্দেগী পালন করি शंसार बाणी उच्चारण कारी ताहर जमीन परमण करीमुखे रुकु और आदेश दान करी एवं रक्षाकारी एवं हे नबी मुमिन लोक दिग के सुसंबदी নবী এবং ইমানদার লোকদের পক্ষে শোভা পায় না যে তাহারা মুসরিকদের জন্য মাঘফিরাতের দোয়া করিবে তাহারা তাহাদের আত্মীয় স্বজনী হোক না কেন যখন তাহাদের নিকট এই কথা স্পষ্ট হইয়া গিয়াছে যে তাহারা জাহান নামে যাওয়ারই উপযুক্ত وما كان استغفار ابراهيم لابيه الا ان نويده وعدها اياه فلما تبين له انه عدول لله تبرئ من ان ابراهيم الا اولاه الحليم ابراهيم تاهر পিতার জন্য যে মাগফিরাতের দোয়া করিয়া ছিল তাহা ছিল সেই ওয়াদার কারণে যাহা সে তাহার পিতা নিকট করিয়া কিন্তু যখন তাহার নিকট সুস্পষ্ট হইয়া গেল যে তাহার পিতা আল্লাহ তখন সে তাহার দিক হইতে আল্লাভ ও পরম ধৈর্যশীল লোক ছিল আল্লা এই নিয়ম নহে যে লোকদিগকে হেদায়ত দানের পর তাহাদিগকে আবার গঙ্গ্রাহীর কবলে নিক্ষেপ করিবেন যতক্ষণ তাহাদিগকে সুস্পষ্ট ভাষায় জানাইয়া না দিবে যে কোন জিনিস হইতে তাহাদিগকে দূরে থাকিতে হইবে প্রকৃতপক্ষে আল্লাহ সব বিষয়েরই জ্ঞান রাখেন আর ইহাও সত্য যে আল্লাহরই মুঠের মধ্যে রহিয়াছে আসমান ও জমিনের রাজত্ব তাহারই ইফতিহারে রহিয়াছে জীবন ও মৃত্যু তোমাদের কোন সাহায্যকারী বা পৃষ্ঠপোষক এমন নাই যে তোমাদিগকে আল্লাহর আজাব হইতে রক্ষা করিতে পারে কচ্মোহ গিরীন সি লীনতুিল অ্য বুহ ফি সচিল রিমিদিম খেতী পু ফরি কিম রুফু আল্লাহ মাফ করিয়ে দিয়াছেন নোবি কে এবং সেই মুহাজির ও আনসার দিগকে যাহারা বড় কঠিন সময়ে নবীর সঙ্গে রহিয়াছেন যদিও তাহাদের মধ্যে কিছু লোকের মন বাঁকা দিকে ঝুকিয়া পড়ার উপক্রম হইয়াছিল আল্লাই তাহাদিগকে মাফ করিয়া দিলেন তাহাদের সহিত আল্লাহর আচরণ নিঃসন্দেহে দয়া ও অনুগ্রহমূলক وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوا وَظَنُّوا أَلَّا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَبِعَ عَلَيْهِمْ لِيَتُوبُوا إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ সেই তিনজনকেও তিনি মাফ করিয়া দিলেন যাহাদের ব্যাপারটি মুলতবি করিয়া রাখা হইয়াছিল জমিন যখন উহার বিস্তৃতি ও বিশালতা সত্ত্বেও তাহাদের জন্য সংকীর্ণ হইয়া গেল এবং তাহাদের জানপ্রাণও তাহাদের উপর বোঝা হইয়া পড়িল আর তাহারা জানিয়া লইল যে আল্লাহর আজাব হইতে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং আল্লাহর রহমতের আশ্রয় ছাড়া পানহাল আর কোন স্থান নাই তখন আল্লাহ সিও অনুগ্রহে তাহাদের দিকে ফিরিলেন জানো তাহারা তাহার দিকে ফিরিয়া আসে নিঃসন্দেহে তিনি বড় ক্ষমাশীল ও দয়াবান হে ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠ লোকদের সঙ্গী হ্যা أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ضمأ ولا نصب ولا مخنصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم রাসুলকে ছাড়িয়া ঘরে বসিয়া থাকিবে এবং তাহার দিক হইতে বেপরোয়া হইয়া নিজ নিজ নফসের চিন্তায় মশগুল হইবে কেননা এমন কখনো হইবে না যে আল্লাহর পথে ক্ষুধা পিপাসা ও দৈহিক খাটুনির কোনো কষ্ট তাহারা ভোগ করিবে আর সত্যের অবিশ্বাসীদের পক্ষে যে পথ অসহ্য উহাতে তাহারা কোন রূপ পদক্ষেপ করিবে এবং কোনো দুশ্মনের উপর কোন প্রতিশোধ তাহারা গ্রহণ করিবে আর উহার বদলে তাহাদের জন্য কোনো নেক আমল লেখা হইবে না নিশ্চয়ই আল্লাহর নিকট নিষ্ঠাবান আমলকারীদের কাজের প্রতিফল বৃথা যায় না ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون অনুরূপভাবে ইহাও কখনো হইবে না যে অল্প বা বেশি কোন ব্যয় তারা বহন করিবে এবং কোন প্রত্যেকা তারা অতিক্রম করিবে অথচ তাহাদের নামে তাহা লিখিয়া হইবে না জানা আল্লাহ তাহাদের এই ভালো কাজের প্রতিফল তাহাদিগকে দান করেন ও না উল সরিঙ্কুলি সিরু কিন ই চুল্লিয় সক্ত সিদ্ধি ইমানদার লোকদের সকলেরই বাহির হইয়া পড়া জরুরি ছিল না কিন্তু এইরূপ কেন হইল না যে তাহাদের অধিবাসীদের প্রত্যেক অংশ হইতে কিছু লোক বাহির হইয়া আসিত ও দিনের জ্ঞান লাভ করিত এবং ফিরিয়া গিয়া নিজ নিজ এলাকার বাসিন্দা সমাধান করিত যেন তাহারা বিরত থাকিতে পারে হে ইমানদার লোকেরা যুদ্ধ কর সেই সত্য অমান্যকারী লোকদের বিরুদ্ধে যাহারা তোমাদের নিকটবর্তী রহিয়াছে তাহা যেন তোমাদের মধ্যে দৃঢ়তা ও কঠোরতা দেখিতে পায় আর জানিয়া লও আল্লাহ মুতাকি লোকদের সঙ্গেই রহিয়াছেন যখন কোনো নতুন সুরা নাজিল হয় তখন তাদের মধ্যে কিছু লোক জিজ্ঞাসা করে যে বলো तुम्हारे मध्य बृद्धि प्रत्येक अवश्योकर दिले रोग लागिए छोड़ना তাহাদের পূর্ব মলিনতার উপর আরেকটি মলিনতা বাড়াইয়া দিয়েছে। এবং তাহারা মৃত্যু পর্যন্ত কুফরিতে নিমজ্জিত ইহারা কি লক্ষ্য করে না যে তাহারা প্রতি বছরই এক দুইটি পরীক্ষায় নিক্ষিপ্ত হয় কিন্তু তাহা সত্ত্বেও না তওবা করে না কোন শব্দ করে ইরা না উল্জিল সুর চুন্ন মর বাবুহম ইরা বাবু হল অহ কুম ন সরসল্লাহ কুলু বহুম বি কৌ সরসল্লাহু যখন কোন সূর নাজিল তখন ইহারা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে কেহ দেখিতে পায় না তো পরে চুপি চুপি বাহির হইয়া চলিয়া যায় আল্লাহ তাহাদের হৃদয়কে ফিরাইয়া দিয়াছেন কেননা ইহারা অবুজ লোক হারি লক্ষ্য করো। সার্বিক কল্যাণেরই সে কামনাকারী। কারী ইমানদার লোকদের জন্য সে সহানুভূতিশীল ও করুণা শিক্তাহু এতৎসত্ত্বেও এই লোকেরা যদি তোমার দিক হইতে মুখ ফিরায় তবে হে নবী তাহাদিগকে বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কেহই মাবুদ নাই তাহারই উপর আমি ভরসা করিয়াছি এবং মহান আরসের তিনি মালিক